আমাদের তাফসির শুরু হচ্ছে সুরা আল আনের একশো একচল্লিশ নম্বর আয়ের থেকে ওয়ান হান্ড্রেড ফোর আল্লাহ আমাদেরকে খাবার দাবার জানোয়ারের গোষ্ঠ থেকে শুরু করে বিভিন্ন রকমের ফল ফলাদি এবং শস্য শাক সবজি যে কি কত রকমের বৈচিত্র্য এবং রকমারি বিষয় তিনি আমাদেরকে দিয়েছেন সেগুলোকে প্রায়গুলো তিনি হালাল করে ফেলেছেন অতি সামান্য অল্প কয়েকটি মাত্রা হারাম করেছেন মানুষ এগুলাকে খাবে ভোগ করবে এনজয় করবে আর সৃষ্টিকর্তা আল্লাহ তালার শকর আদায় করবে তাঁর একমাত্র ইবাদত করবে এবং অন্য কোনো মাবুদের কাছে তারা মাথা মতো করবে না কোনো মাহবুদের ইবাদত করবে না এটাই আল্লাহ তালা চান আমাদের কাছে কিন্তু দেখা যায় মানুষ এগুলো খেয়ে এক নম্বরে আল্লাহ শুকর আদায় করে না দুই নম্বরে হালাল হারামের আল্লাহ যিনি সৃষ্টি করেছেন যিনি দান করেছেন। তিনি জানেন কোন জিনিস আমাদের খাওয়া ঠিক আর কোনটা খাওয়া ঠিক নয় হারাম করে দিয়েছেন সেটাও মানুষ রক্ষা করে না মানুষ যিনি সৃষ্টি কর্তা তার চেয়ে বেশি বুঝে মানে হয় তারা নিজেরা অনেক সময় হালাল হারামের দায়িত্ব নিজের হাতে নিয়েছে আল্লাহ তালা শরীয়তের ফরমুলাটাকে তারা ঠিক রাখতে চায় না পরিবর্তন করে আর খামাখায় কিছু তারা দেব দেবীর নামে বিনা কারণে বিনা দলিলে তাদের নাম উৎসর্গ করে আবার সেগুলাকে হারাম বলে ডিক্লার করে দেয় আল্লাহ তালা এই সৃষ্টি নেয় মতের মেদে কত আমাদের জন্য রেখেছেন তার কতগুলো জিনিসের এক্সাম্পল তিনি দিচ্ছেন তিনি তোমাদের জন্য বাঘ বাগিচা সৃষ্টি করেছেন অনেক ফল এবং বিভিন্ন রকমের সবজি যেগুলো মা যেগুলো মাচার উপরে হয় তোমরা মাচা তৈরি করে দাও রাত আর কিছু আছে যেগুলো কোনো মাচা লাগে না জমিনের উপরে তারা ফিরলি ছড়িয়ে পড়ে মাচা দিয়ে করি আমরা কি রকম শাক সবজি ফল ফলা দি বলেন তো আঙ্গুর ফল এরপরে বিভিন্ন সবজি শিম লাউ কদু কোমরা এগুলো অনেক কিছু মাথার উপরে হয় আবার কিছু আছে মাথা ছাড়াও হয় ছড়িয়ে মাটির মধ্যে। তো আল্লাহ বলছেন কত রকম দিয়েছি মারুসা। কিছু কষ্ট করে তোমাদের একটু মাচা টাচা দেওয়া লাগে আর কিছু এমনিতেই মাটিতে হয়ে পড়ে কত রকমের দিয়েছি দেখো ওয় না ওয়া যারা নাখাল দিয়েছি নাকাল অর্থ হচ্ছে খেজুর খেজুর গাছকে হয় খাল বলা হয় এই যে খেজুরের নিয়ামত বিশেষ করে আরব দেশে তাদের জন্য খেজুরটা তো সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় ফসল ফল ফুল মানে মানে খাদ্য সবকিছু এর ভিতরে আছে এত নিটাস খেজুর খেজুরের উপকারী কি বলে শেষ করার মত না এত আয়রন এত ভিটামিন এত এনার্জি এর ভিতরে আছে এই খেজুর একটা বড় নিয়ামত আল্লাহ অনেক ভালো অনেক রকমের কোরআন শরীফে যেগুলোকে আল্লাহ স্পেসিফিকলি মেনশন করেছেন এগুলো কিন্তু প্রত্যেকটার মর্যাদা অনেক হাই তাদের ফুড ভ্যালু তাদের উপকারিতা তাদের ক্ষতির দিকের কমতি অনস্বীকার্য এগুলা মানে এক একদম হারবাল জিনিস যেগুলা মানে একরকমের মানুষের অনেক ফায়দা দেয় তার মধ্যে উল্লেখ করেছেন আর রকম আর কৃষি পণ্যর বিষয় তোমাদের কাছে আছে কৃষিজাত পণ্য কত রকমের আছে সেখানে আপনার ধান চাল আটা গম থেকে শুরু করে বিভিন্ন রকমের ডাল বিভিন্ন রকমের বীজ বিভিন্ন রকমের কত রকম যে আছে মুখতালিফান ভাতের স্বাদ রুটির স্বাদ একরকম না বেশ রকম আছে শিমের স্বাদ লাউ এর স্বাদ কি সব একরকম না এক এক রুচি আমাদের প্রত্যেক সিজনে সিজনে টা খাইতে কি মনে চায় কত রুচি লাগে যদি সময় এত রকম খেতে খেতে রুচিকর জিনিসও আর ভালো লাগে না এখন মনে হয় মুখতালিফুল এবং রকম আর এই স্বাদ কোন সময় এক একটা জিনিসের স্বাদ এক এক রকম আবার কোনো কোন সময় দেখা দেয় যে দেখতে একই ফল মনে হয় কিন্তু স্বাদ আবার অন্যরকম কোনোটা যেমন আম অনেকগুলো দেখতে একরকম মনে হবে একটা সাংঘাতিক মিষ্টি এটা একটু কম মিষ্টি একটা একটু টক আছে তাই না এরকম টমেটোর দেখেন কত রকমের আবার স্বাদ কত রকমের মানে লিমিট ভ্যারাইটিস এর কোনাইটিস জাইতুন আর রুম্যান জাইতুন এবং রুমম্যান জাইতুন কি জিনিস এই যে অলিভ জাইতুন এটা তো এত ভালো জিনিস এত বরকত এত পবিত্র কোরআনে পাকে যেগুলোর নাম ধরে ধরে আল্লাহ তালা বলেছেন এগুলোর ফায়দা অপরিসীম জয়তনের ফায়দা তো শুধু মুসলমানদের কাছে না অমুসলিমদের কাছেও তারা অলিভ অয়েলের কোনো ফ্যাট নাই কোনো ক্ষতি নাই হার্টের রোগ হওয়া থেকে বাঁচায় যে সমস্ত দেশের রোগেরা দেশের লোকেরা অলিভ অয়েল বেশি ব্যবহার করে তাদের হার্টের রোগ কম একটু দাম বেশি তো কম খান বেশি খাওয়া দরকার আর কি আর আমরা তো মার্শাল্লাহ ওইটা খাই না সস্তাগুলো এতগুলো করে খাই মার্শাল সস্তা আছে খাইতে অসুবিধা কি কিন্তু হান্না ওর রুমান রুম্মান হচ্ছে কি পমোগ্রানে আনার ফল কেউ কেউ বলেন কেউ কেউ বলে ডালিম বেদানা অনেক নাম আছে রুমমানের এটার বিভিন্ন রকম কোয়ালিটিও আছে সাইজও আছে স্বাদও বিভিন্ন রকমের আছে মুতা দেখতে কোনো কোনোটা একই কোনো আবার ভ্যারাইটি আছে কোনগুলো একটু বেশি লাল কোনো একটু কম লাল একটু ব্রাউন বা সাদা কিসেমের কোনগুলো সাইজ অনেক বড় হয় কোনগুলো গুলা সাইজে ছোট হয় কোনগুলো দানা ভিতরে শক্ত হয় কোনগুলো ভিতরে নরম হয় কোনগুলো লাল একদম কিন্তু কোনগুলো আবার কম লাল হয় কত রকমের এর রুমানটাও এর মেডিকেল এবং ফুড ভ্যালু অনেক বেশি এর জুস এবং এটা খাওয়া এটা কিন্তু অনেক আমাদের দেশে ছোটকালে দেখেছি হয়ে গেলে আঙ্গুর নিয়ে দেখতে যায় আঙ্গুরও অনেক উপকারী কিন্তু অনেক উপকারী আঙ্গুর তো এই সমস্ত ফলগুলো আল্লাহ তালা উল্লেখ করছেন যেগুলো বিশেষ করে আরব দেশে বেশি পাওয়া যেত তখন আর আসলে এগুলোর ফুড ভ্যালু ভেরি হাই বলছেন শাক সবজি বিভিন্ন রকমের শস্য বীজ এত কিছু আমি এত রকমারি দিয়েছি এগুলা তোমরা খাও তোমাদের খাওয়ার জন্য তো দিয়েছি তবে একটু যেদিন ফসল কাটবে সেদিন কিছু তার হক আদায় করে দিও ফসল যেদিন কাটবো সেদিন কিছু হক আদায় করে দেওয়া এর অর্থ কি এর দুটো অর্থ আছে কেউ কেউ বলেছে এটার যে কোন কোন খাদ্য দ্রব্যের কি আছে জাকাত আছে এই জাকাত থেকে বলা হয় ওসর শাক সবজি জিনিসের কোনো ওসর নাই কিন্তু যেগুলো মেইন খাদ্য কুত ধান চাল ধান গম এই জাতীয় ডাল বীজ এগুলোর ব্যাপারে বা বিশেষ করে ধান চাল মূল খাদ্য এগুলোর মধ্যে ওষর আছে ইমামদেব অনেক এক লিস্টের মধ্যে ইমামদের পচনশীল ফল এবং সবজি এগুলোর মধ্যে তেমন জাকাত বা ওষর নাই ধান গম এগুলোর মধ্যে মেইনলি ওষর বেশি ওষর আসে ওষর কদ্দুর দশ ভাগের এক ভাগ আপনাদের দশমন ধান হয় একমন ধান আল্লাহ রাশছে গরিবদেরকে দিয়ে দেওয়ার নাম কি অসর এগুলো আমাদের দেশে সবাই দেয় আল্লাহ তালা বলছেন যে ওই দিন এগুলো আদায় করা চ্যারিটির জন্য গরিবদের জন্য রেখে দাও তাদেরকে দিও তারা আসবে তাদেরকে দিয়ে দিও তো এটা আসছে আবার কোনো কোনো রেওয়ায় আসছে যে যদি জাকাত দেওয়ার মতো ওষুধ আদায় করার মত নাও হয় আর যেগুলো মধ্যে ওষুধ নাই জান বিভিন্ন রকম শস্য ফল মূল এমনকি মাছ ধরা থেকে শুরু করে আম পারছেন কাঁঠাল পেয়েছেন এগুলার জাকাত নাই নাই বাড়াই যখন আপনি এগুলো আম জাম লিচু অনেকগুলো পারেন আপনার জন্য তখন দাঁড়াই থাকে ঠিক কিনা আরে ব্যস মনে চায় তাদের এরকম নাই আপনার গাছে আল্লাহ আপনার এত আম দিয়েছেন এত কলা দিয়েছেন এত লিচু দিয়েছেন এত কাঁঠাল দিয়েছেন গরিবদের কিছুই নাই একটা ছোট্ট ভিটার মধ্যে কোন গাছপালাও নাই ওদেরকে একটু দেওয়া উচিত না যাদের আল্লাহ দেয় আর যাদের চায় না তার হাতে উঠে না এরকম লক্ষী আছে আমাদের সমাজে এগুলোর সংখ্যা বেশি না কম আমরা কোনটার মধ্যে পড়ি আরেকজন ওটা পড়তে তো ভালো লাগে নিজের অবস্থা কি এখন এই জিনিসগুলো কিভাবে আমাদের মধ্যে ঢুকে আত্মীয় স্বতর্কে ঢুকায় আর আমাদের দেশে গ্রামে শহরে সব জায়গায় ঢুকাই দেয় এই কোরআন থেকে এইগুলো নেওয়া দরকার না কত ভালো হবে আহারে আরে এত মানে মজাদার আম খাবে কাঁঠাল খাবে আর গরিবের ছেলেরা চেয়ে চেয়ে দাঁড়িয়ে থাকলো আর খালি হাতে চলে গেল আপনার বড় পুকুর আছে দিঘি আছে এতগুলো মাছ মেরেছে কতগুলো গরিবের ছেলেমেয়ে দাঁড়িয়ে আছে। দুটো মাছ তাদেরকে দিতে মনে চায় না কিছু কিছু লোকের মনে চায় কিন্তু মেজরিটি লোকের মনে চায় খালি নিজের খাইতে মনে চায় ওদের দিয়ে পানি পরে একটু ওদের হয় না যাদের আসে খায় তারা জন্য অন্যদেরকে দেয় এটা আল্লাহ তালা খুব পছন্দ করেন যে আল্লাহ আমার এই এতগুলো দিল আর আমি আল্লাহর উদ্দেশ্যে একটু গরিবদেরকে একটু দেব না হাহার কিরকম ব্যবহার দেখেন আল্লাহ আমাকে দিলেন এত বেশি আর আমার দিতে এত কষ্ট হয় এরকম মানুষের মধ্যে যে বহিলি আছে খুব খারাপ জিনিস বহিলি থেকে দূরে হিম্মতফিক দিয়েছেন বড় দিল দিয়েছেন তারা বড় কামিয়াব হয়ে গেল আর যারা বকিলি করে সব নিজের জন্য রেখে দিল কাউকে দিতে মনে চায় না এরা কি কামিয়াব হলো ওয়ালা আর তোমরা কি সীমা লঙ্ঘন করোনা অপব্যায় করো না বেহিস খরচ করোনা দুটো কেউ কেউ বলেছেন এক ছিলেন যে ওনার ফসল কাটতে গিয়ে এত যত গরিব আছে এত দেওয়া দিয়েছেন সারাদিন দিতে দিতে তার নিজের জন্য বেশি কিছু রাখতে পারেন নে আর তো কোনো কোনো তাপ সিরে যে উনি বেশি দিয়ে ফেলতে নিজের ছেলে মেয়ে বঞ্চিত হয়ে গেছে শাস পর্যন্ত তা আল্লাহ তালা দিতে গে বলতেছেন যে দিবা আল্লাহ রাস্তা সেখানেও আবার সব দিয়ে দিও না তোমার নিজের ছেলেমেয়ের জন্য আল্লাহ আগে কি বলেছিলেন যে আহ কুলু আসমারা তোমরা এরকম করে খাও যখন ফল ফসল আসে তোমাদের জন্য এগুলা তোমাদের ঘরে নিয়ে আসো খাও খাবা যে কি পরিমাণ খাবা প্যাট ভর্তি করে খাওয়া কি খুব ভালো খবর কতটুকুন আইডিয়াল খাওয়া ওয়ান থার্ড প্যাটের তিন ভাগের এক ভাগ এখন যদি হাত তোলেন কে কে আমরা ওয়ান থার্ড খাই মাসাল দু এক হাত উঠছে দেখি আর কি তিন বাঘ এক একবার খাবে দুর মাথা খারাপ নাকি এটা তো অসম্ভব মনে হয় আসলে যদি ওয়ান থার্ড খাওয়ার অভ্যাস করা যায় সুহ এটা হবে বেস্ট এতে মানুষের এনার্জির যা দরকার একটু ক্যালোরির কিছুই কম হবে না যে রসুরুল্লাহমেন্ড করেছেন তিনি এমন কিছু রেকমেন্ড করবেন না যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে আমাদেরকে দুর্বল করে দিবে কম খে মোটেই না আমাদের একটা আইডিয়া আছে অনেক সময় লোকেরা খাওয়ায় মা বাবাকে খাওয়ায় একটু বেশি করে খান প্যাট ভরে খান আপনার শক্তি লাগবে প্যাট ভরে খাওয়াই শক্তি হয় কে বলছে প্যাট ভরি খাওয়াই মুসিবত হয় তিন ব্যাগের এক ভাগ খান সত্যি কমবে না ইনশাল্লাহ একটু চেষ্টা করি না কি বলেন একদিনে হতে পারবেন না তাহলে যা খাই তার একটু কমাই আগামী মাসে আর একটু কমাই তার পরের বছর আরেকটু একটু কমাই এভাবে করে করে একদিন হয়তো হাদিসের মধ্যে পড়ে যাবো ইনশাল্লাহ তিন ব্যাগের এক ভাগে চলে আসতে পারবো ভেরি গুড আইডিয়া মুশকিল হলো যে অনেকে মনে করে কি এটা জোর করেই খাওয়ানের মেহমানদের করা কি যে অভ্যাস আছে আর একটু নেন আর একটু নেন আমরা জোর করে তুলে দেয় আমরা মনে করি অনেক সম্মান করলাম কিন্তু আসলে শূন্যতের খেলাফ কাজ হয়ে যাচ্ছে এগুলো কিছু রীতি রেওয়াজ প্রচলন আমাদের সমাজে হয়ে আসছে কেউ কে যদি একটু জোর করে না খাওয়াইতে দেয় তাহলে মনে করে কি মেহমানদারি করলো একটু জোর করে দিল না এখন আমাদের দেশে এরকম ব্যবস্থা এখনো আছে খাবার উঠে দাও অনশন বেশি করে উঠে দেয় আমি খাইতে যা পারবো তার সে বেশি দিয়ে বলে এখন খাবারটা কি হবে অপচয় হবে নষ্ট হবে আর কি হবে উভয়টাই এস্রাফ এটা ঠিক না আমি বহুদিন থেকে বাইরে থাকার কারণে এমন হয়ে গেছে দেশে এগুলো জোর করে দেয় আমার কোনো মেহমানও গেলে আমি জোর করে দিতে আমার কষ্ট লাগে এমন উঠেই দিতে কষ্ট লাগে কারণ হলো যে কোন পিসটা তার ভালো লাগে সেই পেশারা বুঝে অনেক সময় গোস্ত বলেন চিকেন বলেন আপনার কোন পিসটা এক একজনের আকর্ষণ লাগে আমার আমার দিলেন আমাকে মনটা খারাপ হয়ে যায় সালমা ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায় সহ কাপ্তান ওপেন আবায়ের বিশাল সমাহার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 সবসময় তো এই দেওয়ার কাছে না আর কিছু নষ্ট করবে এবং আর বেশি জোর করে খেতে গেলে পেটের ক্ষতি হবে ক্ষতি হবে এবং আজকাল যেখানে আমরা কাই পরিশ্রম কম করি আমরা ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল ওয়ার্ক লোড নেওয়া বড় হাল করা এরকম শক্ত কাজ রিক্সা টানা এগুলো পরিশ্রম এগুলো তাহলে আল্লাহ তারা যে কম খেতে বলেছেন ওলাহ পরিমিত খেতে বলেছেন অপব্যয় করোনা বেশি খেও না নষ্ট করো আরেকটা হচ্ছে মা অনেক কাজে লাগবে সেটা মা সব সময় একটু প্রিকশন তাদের মধ্যে আছে যে একটু বেশি করে পাকানোর টেন্ডেন্সি আছে ঠিক না বলেন আর মেহমান হলে তো কথাই নাই মেমান যদি টান পড়ে যায় এই চিন্তার কারণে বেশি করে পাকান সবগুলো খাবার কি ঠিক কাজে লাগে আপনি দেখবেন একদিন পরে দুদিন পরে তিন দিন পরে ফ্রিদে রেখে রেখে পরে ফেলে দিতে হয়েছে এবং এই ক্ষেত্রে মহিলাদের একটা সাইকোলজি বিরাট কাজ করে তারা মনে করে যে না একটু সময়। এ একটু বেশি পাক করা দরকার টান পরে যায় কি না এবং একটু বেশি পাক এই যে ক্যালকুলেশন করা এবার এটা দৃষ্টি আকর্ষণ করলে মহিলারা অনুষ্ঠান মনে করে খুব বকিলি করে দেখা যায় লোকটা কিছু বলাও মুশকিল আবার স্বামী যদি বকিলি করে তাহলে স্ত্রী এটা মোটেই পছন্দ করে না বলেন তো এটা কথা ঠিকই না প্রত্যেক স্ত্রী চায় তার স্বামী একটু দরাজ ঝিলের হোক বেশি করে খরচ করুক নবী করিম সালাম একবার বসেছেন গল্প করেছেন বিভিন্ন স্বামীর কাহিনী বলেছেন তো মা আয়সা উনি ওনার স্বামীর কথা বলছেন কি না সেটা হারিয়েছে না কিন্তু ওনার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে অনেক মহিলা তাদের স্বামীর বিভিন্ন গল্প বলেছে একজনের পছন্দ হয়েছে সেটাও তিনি বললেন প্রশংসা ছিল যে সেই লোকটা খুব বড় দিলের বড় আত্মা খরচ পত্র করে এবং মানসিক ভাবেও সে তাকে মানে কোনো কষ্ট দেয় না এরকম কিছু ভালো গুণ আসছে তারা সুল্লা সাল্লা বলেন আমি কমপক্ষে অন্তত আবু জানার মত হবো তোমার কাছে কি মানে হয় তো এতে বুঝা গেল আমার মনে হয় যে নষ্ট হওয়ার মত কোন কাজ যেন আমরা না করি খাবার ফেলে দেওয়া আল্লাহ এত রেজিক মানে কি পরিমাণ মানুষ এই রিজিকের অভাবে কষ্টে আছে হাট দিয়ে এবং গস্ত হয়ে গেছে ঠিক কিনা বলেন রিফিউজিগুলো আফ্রিকার বিভিন্ন দেশে আর আমরা যখন এভাবে খাবার ফেলে দেই। মানে এটা একটা ক্রাইম কিনা আপনি আমাকে বলেন যখন প্লেট থেকে দস্তরখানে খাবারের টুকরা পড়ে যেত কি করতেন উঠাতেন কোন ধুলা বাললে গেলে মুছে ফেলতেন তারপরে খেতেন আপনি রসুল্লাহামকে বকিল বলবেন এত রকম দরাজ জেলের মানুষ কাজে ইটা আমাদের খেয়াল করা দরকার কোন অবস্থাতেই জন্য খাবার আমাদের ফেলে না দিতে হয় আমরা যেন প্রতিটি খাবারের আল্লাহ তালা রেজেক কে জন্য আমরা কাজে লাগাই এত সুন্দর রেজেক আল্লাহ দিয়েছেন আর অপব্যাক করব ডাস্টবিনে ফেলে দেব কি নিয়ামত আল্লাহ তালা তারপরে আমাদের দেশে একটা সুবিধা ছিল কুকুর আছে বিড়াল আছে তাদেরকে খাওয়ানো যায় এই সেগুলো তো নাই বাড়ির কাছে সবগুলা গিয়ে ডাস্টবিনে চলে যাচ্ছে তাহলে ইন নাহুল্লা ইউ হাইবুল মুসরফিন খবরদার তোমরা অপব্য করোনা নষ্ট করো না খাবার ইনহুল্লা ইউ হাইবুল মুসরফিন আল্লাহ তালা অপব্যয়কারীদেরকে খাবার নষ্টকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না ভালো করে শোনেন মা বোনেরা আল্লাহ তালা খাবার নষ্টকারী অপব্যয়কারী যা না লাগবে তার সে বেশি করে সবকিছু খালি নষ্ট করা অপব্যয় করা এদেরকে আল্লাহ পছন্দ করেন না এটা মাইন্ডে রাখতে হবে এই বিভিন্ন রকমের রকমের খাবারের লিস্ট দিলেন আল্লাহ তালা তারপরে শুকর আদায় করতে বললেন নষ্ট না করতে বললেন এখন আল্লাহ বলছেন তোমাদেরকে তো এখানে কৃষি কথা বললাম আরো তো আছে তোমাদের মজার খাবার ইন্মাদুম মুব তোমরা তোমাদেরকে কি দিয়েছে আরো মিনাল আনাদি পশু গবাদি পশু দ্য ক্যাটলস এগুলোকে বলা হয় আল আন খাবারের পশুগুলো যেমন গবাদি পশুর মধ্যে কি কি আসে। গরু ছাগল ভেড়া মহিষ হরিণ এই জাতীয় জিনিসগুলোকে বলা হয় গবাদি পশু এইগুলোর মধ্যে কি কি আছে এই যে তোমাদের অনেকগুলো দিয়েছি হামুলা তমুয়া ফারসা এগুলোর মধ্যে আবার আছে হামুলা আছে ফারস আছে অর্থ কি হামুলার অর্থ হচ্ছে যে যেগুলো বহন করে তোমাদেরকে ক্যারি করে যানবাহন হিসাবে ব্যবহৃত হয় আগের জমানায় নবী করিম সালের জমানায় মোটর গাড়ি বাস কার সাইকেল রেল গাড়ি কেমন ছিল কিচ্ছু ছিল না যানবাহন কি ছিল উট আর কি ঘোড়া আর কি গাধা আর কি খচ্চর এই চারটাই মেনলি ছিল আর এগুলো এই গবাদি পশুর মধ্যে এই কি কি জিনিস আবার ওনারা উট ছিল কিনা হ্যাঁ তাহলে ওনারা যানবাহন হিসেবে ব্যবহার করতেন উট এবং ঘোড়া খচ্চর গাধা এগুলো কি ব্যবহার করতেন তাহলে গবাদি পশু কিছু অংশ তোমাদের বাহন হিসাবে মানুষকে পরিবহনের জন্য মালপত্র পরিবহনের জন্য আর আর হিসাবে হয়েছে। একটা অর্থ এসেছে যেগুলাকে সোয়াই দেওয়া হয় কি জন্য সোয়াই দেওয়া হয় জবাই করার জন্য। তাহলে এখানে খাওয়ার পছন্দ চলে আসলো কিছু আছে উঠে পিঠে চড়ে সওয়ার হয়ে এবং মাল পরিবহন করার জন্য আবার কিছু আছে কি করবে এটা একটা বিছানা মত তাহলে যেটা সোয়াই দেওয়া হয় জবাই করার জন্য এটা একটা অর্থ এসেছে আবার আরেকটি অর্থ এসেছে তার মধ্যে এসেছে যেটা তোমরা খাও খাওয়ার অর্থে এসেছে এবং তোমরা দুধ নিয়ে আসো দুধ খাওয়া হয় এরপরে এসেছে ফারসের অর্থ যে তারপড় বুনন করো কাপড় বানাও উইলের সবকিছু বানানো হয় ভেড়া ছাগলের পশম দিয়ে তাই না এগুলো দিয়ে বানানো হয় তাহলে এই যে গবাদি পশুগুলো আছে এগুলো তোমাদের মাল পরিবহন করার জন্য এগুলা তোমাদের নিজেদের বাহন হিসাবে কোনো জায়গায় যাওয়ার জন্য এগুলো তোমাদের জন্য গোস্তবাই করার জন্য এগুলোর পশম দিয়ে তোমাদের কাপড় বুনন করার জন্য এত নিয়ামত আল্লাহ তোমাদের এই গবাদি মধ্যে রেখেছেন। এখন যেগুলো খাওয়ার সেগুলো খাও কলুমি রাজা কাকুম্ল এই যে আল্লাহ তালা তোমাদেরকে রেজেক দান করেছেন এগুলো খাও খাওয়া হালাল করে দিলাম কত মজাদার খাবার যদিও গোস্ত এত বেশি না খাওয়া ঠিক কিন্তু মাঝে মাঝে গোস্ত না হলে তো বোধ আমাদের অবস্থা কাহিন কত মজার জিনিস কম্পেয়ারিং সবজির সঙ্গে গোষ্ঠ তো অবশ্যই মজাদার কাবাব থেকে শুরু করি বহু রকমের ডিশ বিরিয়ানি থেকে শুরু করে সব গোস্ত লাগে তাইনা এগুলোর দেখি মজা আল্লাহ তালা আমাদেরকে এনজয় করতে দিয়েছেন তোমরা এগুলা খাও আল্লাহ রেজেককে ওলা তত্ত্ববি খতুয়াতে শন আর শয়তানের তোমরা বিভিন্ন রকমের ফর্মুলা কে ও তার পদক্ষেপ কে অনুসরণ করো না মানুষকে আল্লাহ অনুসরণ ক্ষেত্রে এক নম্বরে আল্লাহ জবাই করতে বলেছেন যে জবাই করে না গলা দিয়ে শরীর দিয়ে জবাই করে সুন্দর করে রক্ত বের হয়ে যাবে তারপরে খাবে এই তরিকা জবাই করে না মেশিন দিয়ে মেরে ফেলে তারপরে কাটাকাটি করে খাও আল্লাহ তরিকা পছন্দ হয় না এটা একটা আছে আর আল্লাহ তাল্লাহ জবাই করতে বলছেন কার নামে আল্লাহর নাম বিসমিল্লা আল্লাহ তোমাদেরকে হালাল করে দিয়েছেন সে জানোয়ারটাকে জবাই করা হচ্ছে তোমাদের খাবারের জন্য এটা আল্লাহ করেছেন সে আল্লাহ জানোয়ারটাকে জবাই কর স্বীকৃতি দা এখানে মানুষ সেটা করে না আল্লাহর নাম নেয় না বিভিন্ন সময় গাইরুল্লাহ নাম নেয় আর তারা আরব দেশের লোকেরা বিভিন্ন লাতের নামে মানাতের নামে তারা জবাই করতো এরপরে আরো আছে তারা কি করেছে আমরা একটু আগে শুনেছিলাম শুনেছি তাহলে বাহিরা হাম বা বহু রকমের কিছু আবার তাদের মাহবুদে নামে ওয়াকফ করে দিয়েছে যে এগুলো কেউ খেতে পারবে না এগুলো নামে ওয়াকফ হারাম করে দিয়েছে আবার কিছু বলেছে পুরুষদের জন্য হালাল আছে মহিলাদের জন্য হালাল নাই এগুলো করেছে তা হালাল হারামের দায়িত্বটা নিজের হাতে নিয়ে নিয়েছে আল্লাহ তালা আবার কিছু জানার হালাল করেছেন আবার তারা কি করেছে কিছু জানোয়ারকে হারাম করেছেন হারামগুলোকে খাওয়া শুরু করে দিয়েছে যেমন খাওয়া এটা হারাম না হারাম। কালকে আমার যে শুকোর যে খাওয়া কিভাবে বাইবেলে নিষেধ করা আছে এবং এই যে কত ক্ষতি আছে সাইনটিফিক ভাবে প্রমাণকারী একজন খ্রিস্টান বিশাল খ্রিস্টান কনফারেন্সে বক্তৃতা করতেছে এবং সে নিজে বলল। শুকর সবসময় নাফাক জিনিস খায় পচা জিনিস খায় এবং এর কারণে এর ভিতরে যে জার্ম আছে এটা সহজে হজম হয় না এবং শুকুরের প্যাটের তার যে ডাইজেশন পাওয়ার এরকম চার ঘন্টা সব হজম করে ফেলে চার ঘন্টা হজম হওয়ার কারণে তার এই সমস্ত যে এই জার্মগুলো আসে এগুলো মরে সারে না এগুলো তাদের শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে এগুলোর গোস্ত খেলে মানুষের অনেক স্বাস্থ্যগত দিক থেকে অনেক অসুবিধা হবে একদম সায়েন্টিফিক রিসার্চ করে দেখালো আর বলল যে গরু চব্বিশ ঘন্টা লাগে হজম করতে সবগুলো ডাইজেস্ট হয়ে তার ওর ভিতরে এগুলো জার্ম গুলো তার ক্রিয়াটা নষ্ট হয়ে যায় আল্লাহ তাল সিস্টেম আর মানুষের সিস্টেম দেখেন এরপরে আল্লাহ তালা যে হালাল তরিকে জবাই করা এই ধার অস্ত্র দিয়ে এবং এটা সায়েন্টিফিকভাবে প্রমাণিত যে এতে জানের কষ্ট কম হয় পরীক্ষা করে দেখা গেছে বিসমিল্লাহ বলে দাবাই করা হয়েছে জানুয়ারে কি পরিমাণ কষ্ট হয়েছে ওই মিটারে উঠতেছে আর আল্লাহ করে না বলে জবাই করা হয়েছে কষ্ট পরিমাণ কত বেড়ে গেছে সেটা দেখা যাচ্ছে কম্পিউটারে উঠে যাচ্ছে আর এখন তো এই আল্লাহর বিধানটাকে ঠিক আছে নিজেরা তো পালন করবে না অন্যরা যাতে পালন না করে আমাদের হালাল তরিকা জবাই করাটাকে উঠাই দিতে হবে এটার জন্য জোর জোরে জোর সোরে ক্যাম্পেইন চলতেছে হিউম্যান রাইটস ওালারা সরি অ্যানিমাল রাইটস ওালারা অ্যানিমাল রাইট তারা প্রাণীর অধিকার আল্লাহ থেকে বেশি দিতে পারে মানুষের এত সীমা লঙ্ঘন যে সৃষ্টিকর্তা তিনি বুঝেন না তিনি আর রহমান আর রহিম তিনি জানোয়ারের প্রতিম করতে পারে না তারা করতে পারে কি বলেছেন জানোয়ারকে জবাই করার সময় রহম জবাই করবে একটু সুন্দর তরিকে ভালো তরিকে জবাই করো তোমার জবাই করার জন্য যেটা আছে চাকু যেটা আছে আছে সেটাকে খুব করে ধারালো করে নাও যাতে করি তার জবাই করার প্রাণীটার কষ্ট কম হয় আল্লাহ এবং তার রাসুল এত এই জিনিসটাও উঠে দেওয়ার জন্য জোরে বিভিন্ন দেশে আন্দোলন চলছে যে মুসলমানদের জবাই করার তরিকা জানোয়ারকে কষ্ট দেওয়া হয় এখন আমরা এনিভাল রাইটের জন্য সংগ্রাম করা এটা বন্ধ করে দাও তাহলে মানুষ এভাবে সীমা লঙ্ঘন করে এগুলা কি খাও আল্লাহ তরিকা ফলো করো আর শয়তানের তরিকা ফলো করো না কিন্তু মানুষ বলে যে না শতানের তরিকা ভালো আল্লাহ তরিকা ভালো না এই দিকে মানুষ চলে যায় ইন্না হুল আদুবু মুবিন শয়তান হচ্ছে তোমাদের দুঃশ্ম শয়তান মানুষের দুঃস্মেল বুঝলেন শয়তান যে দুশমন এখনো বুঝলাম না আদম আলাহামকে জান্নার থেকে বারি করছেন না আল্লাহ তালা কি বললেন তেনান্না কুমুর শায় তোমাদের পথ ভ্রষ্ট না করে যেভাবে এই বিভ্রান্ত করে ওয়াস ওয়াসা দিয়ে খারাপ বুদ্ধি দিয়ে কি করেছে তোমাদের মা বাবাকে কোথেকে বের করেছে জাননা থেকে বের করেছে আদম আলহিমকে খবর দা তার থেকে সাবধান অন্য আয় আল্লাহ বলে তোমরা কি এই শয়তানকে এবং তার যে বংশ বুনিয়া তার গোষ্ঠী তার চালা আছে তাদের কি তোমাদের একান্ত আপন মনে করবা তোমাদের শুভাকাঙ্ক্ষী মনে করো তোমাদের কল্যাণকামী মনে করো আমাকে বাদ দিয়ে লাকুম আদু অথচ তারা তোমাদের দুঃশন কে যে নিজের দুশ্মনকে দোস্ত মনে করে তার চেয়ে বড় জালিম কে হতে পারে তার চেয়ে বড় অপরাধী কে হতে পারে এই এই জমিনের মধ্যে কোন মানুষ যদি আজকে আপনি দেখেন সে তার দুশ্মনকে দোস্ত মতো ডিল করে তার কথা শুনে সে যেভাবে বুদ্ধি দেয় সেভাবে করে তাহলে এই লোকটার ব্যাপারে আপনার ধারণা কি হবে কোনদিন এটা একসেপ্ট করার মতো জিনিস তাহলে কিভাবে আমরা যে এত বড় দুশ্মন আল্লাহ তালা তাকে দুশ্মন হিসেবে বলেছেন আমরা তাকে দোস্ত বানিয়েছি তার বুদ্ধি অনুযায়ী চলি তার বুদ্ধি অনুযায়ী খায় তার বুদ্ধি অনুযায়ী বাম হাতে খাই আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন ডান হাতে কাও সে বলে কি বাম হাতে কাও আল্লাহ বলেছেন হালাল খাও সে বলে কি হারাম খাও আল্লাহ বলে আল্লাহ বলে আল্লাহ বছর আগে ইসলাম থেকে সরে আসো মডার্ন হো প্রগ্রেসিভ হকাশে উঠে যেতে পারবা আল্লাহ বলে সে তো আমাদের দুঃশ্মন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 এই অনেকগুলো খাবার দাবারের মধ্যে নিয়ে আসলেন যে গরু ছাগল এবং গবাদি পশুগুলো কথা বললেন গবাদি পশুর মধ্যে আল্লাহ আল্লাহ দিচ্ছেন এখানে আট গুলো আট ধরনের জানোয়ার তোমাদের জন্য হালাল করেছি যেটা চার জোড়ায় আট হয় কি কি চার জোড়া লোমগুলো লম্বা থাকে আর মাছ হলো যেগুলার লোমগুলো ছোট থাকে দোন রকমের হালাল আছে কিনা ভেড়ার মধ্যে তো লম্বা পশম হয় ছাগলের মধ্যে আছে ছোট পশম আবার আছে। বড় অনেক জায়গায় কিন্তু বড় প্রসঙ্গের ছাগল আছে এবং ছাগলের এই লোম দিয়ে ভেড়ার লোম দিয়ে কি বানানো হয় উলের কাপড় বানানো হয় সুতা বানানো হয় তো আল্লাহ তালা এই রকমকেই হালাল করে দিয়েছেন কত জাতের আছে সাধারণ ছাগল আছে আবার রাম ছাগল বলে একটা তাই না তারপরে আরো কত রকমের ছাগল আছে এগুলো সবগুলোই অনেক কিসেম কিন্তু মোটা কথা আল্লাহ দুই ভাগ করেছেন এক ভাগ লম্বা প্রসঙ্গ আর আরেক ভাগ ছোট প্রসঙ্গ বলা সব কিছু হালাল তো জোড়া কেন বলেছেন যে এর মধ্যে নর আছে এর মধ্যে মাদি আছে ছাগল আছে ছাগল আছে ভেড়া আছে ভেড়ি আছে এখন এখানে ভেড়ার গোসতে খান না ভেঁড়ির গোস্ত বাংলাদেশ বাংলাদেশের একজন নাম করা আলম এখানে প্রায় আসতেন তিনি বলতেন এখানে সবাই ভেঁড়ির গস্ত বলে তাই না ভেড়ি তো উনি বলে যে আপনাদের এখানে সবগুলো ভেড়ি বুঝলেন কোন ভেড়া নাই সবগুলো ভেড়ি আর কি কিন্তু আল্লাহ ভেড়া ভেড়ি ছাগল আপনার সাগি সব অ্যালাউ করেছেন বলছেন তো এখানে হলো ছাগল ভেড়া দাঁতের মধ্যে এই দুই কেসেম গেল এখন এরপরে আল্লাহ তালা বললেন পশুগুলো করেছে না মাদিগুলো হারাম করেছেন তোমরা কি বলতে পারবা কি সেগুলো তোমরা কেন মাঝে মাঝে তারা যে কিছু কিছু কোন কোন সময় উঠ যদি দশ নম্বর বাচ্চা প্রসব করে তাহলে তাকে হারাম করে দিতে হবে আর খাওয়া যাবে না এটার গোস্ত এটা অনেক পবিত্র হয়ে গেছে এইরকম অনেক কিছু তারা বিভিন্ন রকম কাহিনী বানিয়েছে তোমরা যে এগুলো হারাম হালাল বানাও যে নর অমুক হারাম হয়ে গেল কি কারণে খবর কোথায় আর কত নম্বর প্রসব গর্বপাত গর্ব হলে এত নম্বর গর্ভের কারণে তার ওই গর্বের ওইটা আবার খাওয়া যাবে না এটা লুহাই আমর এমন লুহাই যে এই ইসমাইল আলসামের জ্ঞাতি গোষ্ঠী যারা মক্কা শহরে বসবাস করেছে এদের কাছে মূর্তি পূজা আমদানি করেছে আর এই সমস্ত মূর্তির নামে জানোয়ার গুলোকে করে দেওয়া উৎসর্গ করে দেওয়ার এই পদ্ধতি সে আবিষ্কার করেছে তো এগুলা তখন খুব প্রচলিত হয়ে গেল নব তুম আমাকে আল্লাহ তালা বললাম আমাকে এলেম তারা খবর দাও যদি তোমরা সত্যবাদী হও কোন এলএম কোথেকে পাইলে এটা দাও আমাকে প্রমাণ অনেক সময় সব মুখস্থ কথা খালি মুখস্থ ফতুয়া জোগাড় হয়ে গেল দলিল কি আল্লাহাল দলিল দেখো তোমাদের ওয়ামিনাল ইবিলিস ওয়ামিনাল বাকারিস আর উঁটের মধ্যে দুটো আসে মাদি উঁট নর উট দুইটাই হালাল আর গরুর মধ্যে সেটা বলদ হোক ষাড় হোক কিংবা গাভী হোক সবটাই হালাল এইসিমের মানে উঠের মধ্যে দুইটা গরুর মধ্যে দুইটা আর উপরে ছাগলের ঘাড় মধ্যে আটটা এই আল্লাহ তালা বলেন আজওয়াজ এই আট সব কিছু হালাল এখন কেউ কেউ বলবেন এই আট কিসিমের বাইরে তো গবাদি পশু কিছু হালাল আছে কি আছে বলেন মহিষ হরিণ এখন মহিষ কোথায় গেল আট গ্রুপের মধ্যে তো পড়ে না মহিষ হলো আরেক ধরনের গরু আরেক জাতের গরু আর কি বড় জাত ও বাকারের মধ্যে সেটা ঢুকে যায় কথা বললেন এরকম হরিণ ওই ছাগল ভেড়ার জাতের মধ্যে এটা ঢুকে যায় কোনো কোনো ছাগল এই দেশে আছে দেখবেন প্রায় হরিণ আর ছাগলের মধ্যে আরেকটা আছে ওই রকম কত দিন কিছু মাসে তাই না তাহলে বোঝা গেল এগুলো সবগুলাই কাজিন মার্কা হয়ে এক তাই না এইগুলোর ভিতরে এটা ঢুকে গিয়েছে যেগুলো ছাগলের মতো দেখতে এগুলো হরিণ জাতীয় সাগল ছাগল ভেড়ার কাছাকাছি কাজে সেটাও হালাহ এইগুলো বলে এখন আল্লাহ বলছেন হার উল একই কথা রিপিট করছেন এই তোমরা অমুক নরটাকে হারাম করো অমুক মাদিকে হারাম করো কোনটাকে আল্লাহ হারাম করেছে কোন দুইটাকে হারাম করেছে আমাকে দেখাও দেখি যদি গর্ব হয় তাহলে নাকি তোমরা সাক্ষী ছিলে যখন আল্লাহ তালা এগুলো তোমাদেরকে ওসিয়ত করেছেন তোমরা উইটনেস করেছ কোনদিন কি আল্লাহ তালা এগুলোকে তোমাদের জন্য বলে দিয়েছেন যে আমি তোমার সাক্ষী ছিল বলতে পারবা যে অমুক দিন আল্লাহ তালা এটাকে হারাম করেছেন বলতো দেখি আমার কোন খবর কি তোমাদের কাছে আছে কখনো নাই এগুলা বলার পরে এখন আল্লাহ বলছেন এর চেয়ে তাহলে বড় জালিম কি আছে বিনা দলিলে বলে আল্লাহ হারাম করে দিয়েছেন শরীয়তে এটা আল্লাহ আমরা খাওয়া যাবে না এটা বলেছেন আমাদের অমুক মা জন্য ওয়াকফ করে দিতে এই কথা মানুষকে গোমরা করার জন্য যারা বলে মিথ্যা কথা বলে দেয় এর চেয়ে বড় কৌম আফ জালিমিন এরকম জালিম কৌম কে আল্লাহ দান করেন না জালিম সব রকম মানুষকে জুলুম করা আল্লাহ শরীয়তের ব্যাপারে সীমা লঙ্ঘন করাও জুলুম এইরকম জালিম যারা দিনের বিরুদ্ধে যায় অথবা মানুষের প্রতি জুলুম করে আল্লাহ তাদেরকে হেদায়ত দেবেন পরিষ্কার বলেছেন তাদের কপালে হেদায়ত নাই অন্য মান গুনা করেছে কিছু একটা তাদেরকে আল্লাহ হেদায়ত দেবেন কিন্তু জুলুম দিনের ব্যাপারে জুলুম আর অন্য মাহলুকের উপরে জুলুম যারা করবে তাদের কপালে হেদায়ত নাই এরা জাহার নাম কনফার্ম করে মরতে হবে হেদায়ত করলে তো আল্লাহ তবা কবুল করবেন তবা নসিব করবেন আজকে দুনিয়া জালিম দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভর্তি হয়ে আসে এই দুনিয়া জুলুমের দ্বারা দিনের দুশ্মনী করার জুলুম আর আল্লাহর মাহলুকদের প্রতি জুলুম দুইটাই সমান যে চলছে কিনা চলছে এরা হচ্ছে সবচেয়ে বড় পথভ্রষ্ট বিপদে যারা বিপথে পরিচালিত এদেরকে আল্লাহ কখনো হেদায়ত দেবেন না উল্লা আজি দু হু রি ফাইনাহু রিজুন আউ ফিস উহিল্লালি অল্লা হেবিহ আপনি বলেছেন এখন তাদেরকে যে আমি আল্লাহ আমার কাছে যা ওহি দান করেছেন আমি এই না। যে কোন লোক খেতে চাই হালাল খাবারের মধ্যে কথাবার্তা আমি পাচ্ছি না কোনো ওয়াহির মধ্যে তো পাইলে কোথায় হ্যাঁ কবে কোনটা কোনটা আল্লাহ আলাম করেছেন কয়েকটা জিনিস হাতে গনা এল্লা কুনামাইটা যদি মরে যায় এমনিতে জবাই করার আগেই মরে গিয়েছে সেটার নাম কি আছে শুধু আর যে রক্ত প্রবাহিত হয়েছে প্রবাহিত রক্ত জবাই করার পরে যে গলা দিয়ে রক্ত জোরে বের হয়ে আসে এই সাহারক কেটে গেলে এই রক্তটা হালাল না হারাম এই রক্তটা হারাম আমি শুনেছি এই সমস্ত দেশে জবাই করার বা গলা কেটে দিলে এই রক্ত বের হয়ে গেলে তারা এটা ফেলে দেয় না এটাকে তারা কেমনে জমা করে এটা যে স্যান্ডউইচ বানায় খায় ফ্রিজে রেখে মানে এই সময় ইউরোপিয়ান দেশে এইগুলা চলে কিন্তু এটা হারাম এর অনেক বিষাক্ত জীবাণু আছে আর জবাই করার কারণে এটা এই বিষাক্ত জীবনে বের হয়ে যায় এটাও ডক্টর আদ মজিদ কাপার্চে পাওয়া গেছে যে এই গোস্ত অনেক হাইজিন হাইজিনওয়ালা গ্রস্ত যেটা আমরা জবাই করি আর জবাই করা ছাড়া লেস হাইজিন এবং অনেক থেকে যায়। প্রবাহিত রক্ত হারাম তাহলে সব রক্ত হারাম না এখন ছাগল জবাই করেছেন প্রবাহিত রক্ত হারাম এখন আপনি একটু দোয়া টোয়া করে গোষ্ঠ পাক করেছেন পাক করে পাতিলে ভিতরে দেখলেন ইয়া আল্লাহ গরম হওয়ার সাথে সাথে হাটের দিকে রক্ত বের হয়ে যাচ্ছে এরকম হয় না মাঝে মধ্যে এটা হারাম গস্ত এমন কি যদি ধোয়ার কোনো ব্যবস্থা না থাকে আপনি আমরা তো না ধুয়ে খাই না গোস্ত কোন কারণে পানি নাই এ না খাওয়া যাবে এই গস্তের মধ্যে না ধোয়ার কারণে যে রক্ত লেগে আছে এটা হারাম না কোন রক্তটা হারাব প্রবাহিত রক্ত হারাব যেটা ঘট ঘট করে বের হয়ে গেল এখন এইটা যেন বলতেছি যে আজকে থেকে আর কি গোস্ত ধুবেন না এ কোন ফত দিচ্ছি না কিন্তু এটা আমাদের রুচিতে ভালো লাগে না ধোঁয়াটা ভালো আর একটু শরীরের দিক থেকে ভালো যে কিছু আর একটু বের হয়ে গেলে ক্লিয়ার রুচিতেও লাগে এর মধ্যে মাসাল আর জানলাম আর কি কোনো কারণে যদি হয় কোন জায়গায় এরকম পানির কাইসিস থাকে নাই এখন মানুষ না খাইয়ে মরবে নাকি তাহলে খেতে পারবে কষ্ট এটা হালা লাশ বিশেষ করে আমাদের মা বোনেরা যখন পাক সাক করেন কোন কোনো সময় দেখেন যে ইয়া আল্লাহ গোষ্ঠ থেকে রক্ত বের হয়ে গেছে হাড্ডি থেকে বের হয়ে গেছে এখন মনে ভিতরে একটা খুচখুসানি ভাব ইন গোষ্ঠ কি হালাল হল না আয় সারাদি আল্লাহ তাল্হা বললেন যে এই আয়ার যদি নাজিল না হতো তাহলে আমরা হাড্ডির মধ্যে খোঁজায় খোঁজায় রক্ত বারি করা লাগতো যেভাবে ইহুদিরা করতে হয় আল্লাহ আমাদেরকে অনুগ্রহণ করে দিয়েছেন এসান করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে দুই নম্বরে হলো প্রবাহিত রপ্তান তিন নম্বর কি আউলাহ মাহিনা শুকুরের গোস্ত সেটা কি হারাম পরিষ্কার হচ্ছে একদম না ঠিক আমি কালকে এটাই দেখলাম খ্রিস্টান রিসার্চার ভালো নলেজেবল বিশাল লেকচারে বলতেছেন যে এটা নাপাক এই কারণে যে ভ্যারি পলিউটেড ভ্যারি রাবিশ খায় একদম পচা জিনিস খায় নিজের বাচ্চা পচে মরে গেছে সেটা শুকর আমাদেরকে আল্লাহ তারা নবী পাঠিয়েছেন ভালো জিনিস করতে নবীর কাজ কি তৈবাদ ভালো জিনিসগুলোকে হালাল করে দিয়ে আসবে আল্লাহর পক্ষ থেকে ডিক্লার করে দিবে তোমাদেরকে আর খাবা এ সবই পচা গন্ধ খারাপ জিনিসকে তোমাদের জন্য কি করবে ইসলামের নিয়ামত পেয়ে কতটুকু আদায় করি আল্লাহ আর যারা ইসলাম থেকে বঞ্চিত মানে গুনা যে এই হারাম জিনিস তোমরা খাও অথবা হারাম তরিকে জবাই কর্লাহ বিহি যেটা আল্লাহ নাম ছাড়া অন্য নামে জবাই করায় ফেস এটা আল্লাহ নিষেধ করেছেন কোন জানোয়ার যদি জবাই করা হয় কোন মাবুদের নামে সে জানোয়ার খাওয়া যাবে যাবে না এটাও হারাম করেছেন আল্লাহ তবে এই হারামগুলো ছাড়া যদি কোনো জায়গায় কোনো ব্যক্তি কোনো মুসলমান বিপদগ্রস্ত হয়ে যায় হারামগুলো এইগুলো ছাড়া আর কোন হালাল খাদ্য তার সামনে নাই এখন তার জীবন রিস্কের মধ্যে চলে এসেছে জীবন অতিষ্ঠ হয়ে গেছে তার প্রাণ চলে যাওয়ার উপক্রম হয়ে গেছে মরে যাবে এত খুদায় কষ্ট হচ্ছে ওই ক্ষেত্রে আল্লাহ তাকে কিছু খাওয়ার পারমিশন দিয়েছেন কদ্দুর ফমানিতা খাবে যে খুব মজা লাগছে এরকম খুব আগ্রহ করে খাবে নাকি আরে আমি খারাপ জিনিস খাচ্ছি যান বাঁচানো ফরজ এই জন্য খাচ্ছি ঘৃণা আছে খুব আকর্ষণ করে মজা লাগতেছে আর একটু দাও আর একটু খাই অত সীমালন করবে যে যতটুকু খাই না প্যাট ভরে খায় তাহলে সীমালঙ্ঘনকারী হয়ে গেল এই বেলা খাই হয় না আগামী কয়েক বেলা যেন রেখে দেয় বাবারে বাবা এত শখ এটাও সীমালঙ্ঘনকারী এর জন্য না হলে যান বাঁচানোর জন্য আরাম এতটুকুন খাওয়া এলাউড আছে অত্যন্ত কম পরিমাণ আপনার রব এই একটু হারাম খেয়ে ফেলেছে যান বাঁচানোর জন্য কোন রকমে না হলে মরে যাওয়ার উপক্রম তাহলে আল্লাহ তালা গাফুর এবং রাহিম ক্ষমাশীল এবং দয়াময় মানুষকে যান বাঁচুক এই এত বড় কষ্টে পড়ে গেছে উদ্ধার করার জন্য আল্লাহ তালা অ্যালাউ করবেন